বাংলা মানবতা সমাধান هو আলহামদুলিলাম সারা বিশ্বের পিস টিভির সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে আনি যে একমাত্র অবিকৃত আসমানি বাল্লার পক্ষ থেকে আসা এবং সমগ্র বিষয়ে ব্যপ্ত করা এক মহা চিরন্তন গ্রন্থ ব্যাপারে আলোচনা করছিলাম আগে বেশ কিছু বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন করেছি ঐ শিরোনামে আজকে আল্লাহ ওয়াহ্লা শরিক আল্লাহ তৌফেক দিলে আমি কোরআন যে একটি চিকিৎসা কোরআন যে মানুষের রোগ নিরাময় করে সে ব্যাপারে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করবো ইনসা আল্লাহুল রোগ সাধারণত তিন প্রকার এক প্রকার রোগ হলো ইমানের রোগ যারা ইমান আনতে পারে না যারা কুফুরির মধ্যে লিপ্ত আছে যারা অবিশ্বাসের অবিশ্বাসের মধ্যে হাবুডুবু খাচ্ছে বা এই শ্রেণীর এক শ্রেণী হলো মুনাফেক যারা আছে আল্লাহ ফাক্তাদের প্রসঙ্গে বলেছেন হুমুল্ল হুম মনাফেকদের মনের মধ্যে রোগ আছে ব্যাধি আছে এই ব্যাধি সাধারণত ভালো হয় না আল্লাহ আল্লাপাক এই ব্যাধিকে এই রোগকে আরো বাড়িয়ে দেন কেন না ওরা এই রোগটাকে নিজের করে নিয়েছে এই রোগটা থেকে তারা নিজেরা ভালো হতে চায় না নিজেরা এই রোগের চর্চা করে নিজেরা এই রোগ লালন পালন করে নিজেরা এই মুনাফিকের রোগ এই হিপক্রিসের রোগ এই ভিতরে একরকম বাহিরে রকম এই যে অবস্থা এই পরিস্থিতি মানুষের ক্ষতি করার নিজেরা ক্ষতিগ্রস্ত হওয়ার এই ব্যারাম এবং ব্যাধিকে সংক্রামক ব্যাধি হিসাবে সমাজে ছড়িয়ে দিয়ে সমাজে বিভিন্ন ধরনের ফেতনা ফসাদ তারা ছড়িয়ে দেয় তো এই রোগ থেকে বাঁচার ইচ্ছা যেহেতু তাদের নিজেদেরও নাই সুতরাং ফাজা আদাহুল্লাহমার আদ কাফেরদের রোগ অনেক সময় ভালো হয়ে তারা ইসলাম গ্রহণ করেন দিনের পথে আসেন আল্লাহ এবং রসুলের পথে আসেন কিন্তু মোনাফিকদের রোগটা অনেক সময় ক্রনিক্যাল ডিজিজের মতো ক্রনিক ডিজিজ ক্রনিক ডিজিজ হলো একেবারে মরণ ব্যাধি যেহেতু সে শখ জ্ঞানে তারা এই রোগটা নিজেরাই নিজেদের মধ্যে সৃষ্টি করেছে নিজেরাই এটা লালন পালন করে নিজেরা এই ব্যাধির মতো আক্রান্তই থাকতে চায় আল্লাহ মানের ফাজাদ মু মারাদা এই কুফুরির বেরাম আর হল নেফাকের বেরাম মুনাফেকের বেরাম মুনাফেকের কিছু আলামত আছে যাকে ধরেছে তারা তিনটি কাজ ক্ষোভ করে একটি হলো যখন কথা বলবে তখন মিথ্যা বলবে এজা হাত দাসা কেদাবা ওয়ায়দা ওয়ায়দা যখন ওয়াদা করবে কোন কিছু মানুষের কাছে অঙ্গীকার করবে তারা তার খেলাপ করবে অঙ্গীকার ভঙ্গ করবে বলবে যে আমি ইনশাল্লাহ আপনার সাথে অমুক দিন দেখা করব দেখা করবে না টাকা পয়সা নিয়ে বলবে যে আমি অমুক দিন আপনাকে দিয়ে দেবো যত প্রকার ওয়াদা অঙ্গীকার তারা করুক না কেন একটাও তারা পুরা করবে না নির্বাচনী প্রমিস যেটা ইলেকশন প্রমেজ যেটা কেবল হয় নির্বাচনী ওয়াদা সেটাও কিন্তু মারাত্মক ব্যাপার সেটাও কিন্তু নেফাকের মধ্যেই চলবে যে যেখানেই থাকুন যারা নেতৃত্ব দেন কমের তারা যদি এই রোগে ভুগেন এই সকল কিছুর চর্চা করেন সেটা জাতির মধ্যে একটা হেপোক্রেসি একটা নেফাকের একটা মুনাফেকের একটা বিশেষ প্রভাব পূর্বে জাতিকে আর এই দুর্দশা থেকে এই নৈতিক অধপতন থেকে কোন অবস্থাতেই ফিরিয়ে আনা সম্ভবপর হবে না ওয়াইদা ওয়াইদা আখলাফা ওয়াইদা তুমিনা খান তার কাছে যদি কোনো আমানত রাখা হয় যেমন টাকা আমানত রাখলেন পয়সা আমানত রাখলেন তারা সে আমানতের খেয়াল করবে নেওয়ার সময় খুব গ্রহণ করবে একেবারে আন্তরিকতার সাথে কোনো সমস্যা হবে না রেখে যান বা অনেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলেন কেউ কেউ শিক্ষক নেই ভালো শিক্ষার কোনো পরিবেশ নেই অনেক কিছু বলে ছাত্রদেরকে সেখানে তারা গ্রহণ করেন অবশ্য পরে তারা সেই অঙ্গীকার রক্ষা করে ভালো শিক্ষার ব্যবস্থা করতে পারেন না ছাত্রদের জীবন নষ্ট হয় এগুলাও কিন্তু আমানত অর্থের আমানত আর আল্লা হাদিসে বলেছেন যে যখন আমানত শেষ হয়ে যাবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো যে সে আমানত কি এ দাও উচ্ছে দাল আমর এলাকায় কোনো দায় দায়িত্ব যদি এই যে যে দায়িত্ব পালনের যোগ্য নয় তার হাতে যদি দেওয়া হয় সেটাও আমানতের খেয়ানত আমরা স্বেচ্ছায় সজ্ঞানে যিনি যে দায় দায়িত্ব পালন করার যোগ্য নন বলে বুঝি তারা সে দায় দায়িত্ব দিবও না কেউ দিতে গেলেও আমরা সতর্ক করবো এমন প্রতিষ্ঠান করবো না যেখানে আমাদের সদিচ্ছা নাই ছেলেপেদের জীবন নষ্ট হয় এটাও কিন্তু একটা ওই তুমেনা খাওয়ানা আমানত নষ্ট যেরকম ব্যাংকের আমানত রাখেন কেউ এমনকি শেয়ার বাজারে যেগুলা হচ্ছে সেগুলো কিন্তু মানুষের বিশাল আমানত সেই আমানতকে অত্যন্ত সতর্কতার সাথে হেফাজত করতে হবে রাষ্ট্রীয় সম্পত্তির আমানতের হেফাজত সাংঘাতি ভাবে অত্যন্ত দৃঢ়তার সাথে করতে হবে রাষ্ট্রীয় যা সম্পদ যা উপার্জিত সম্পদ তা বন্টনের ক্ষেত্রে হবে অন্য একটু ঝগড়া যে বাজে কথা অশ্লীল ভাষায় তারা গালি দেওয়া শুরু করে দেয় অশ্লীল ভাষায় যদি গালি দেওয়া শুরু করে দেয় ভদ্রলোকের সেখানে তো দাঁড়ানোর কোনো উপায় নেই যুক্তিসঙ্গত কথা ভালো কথা ভদ্রচিত কথা জ্ঞানের কথা সেখানে বলার কোনো উপায় নেই কেন অস্রব্য অশ্লীল গালিগালাত যারা শুরু করে দেয় তাদের মধ্যে নেফাকি রয়েছে মুনাফিক এই জন্যই শরীয়তের বিধান হলানরা জাহান নামের সবচিত নিচে চলে যাবে এককার নিম্ন স্তরের বাসিন্দা হলো মুনাফিকরা তাদেরকে দুলুয় জাহাইন বলা হয়েছে এই শ্রেণীর কাছে এসে বলে যে আমরা তোমাদের সাথে আছি খালাউ ইয়াত ইনহিন তাদের মতো শয়তানদের সাথে যখন মিশে ওই ভালো লোকদের সাথে আমরা মিশে আমরা ওদেরকে ঠাট্টা করি মাত্র অসিকতা করি তাদের সাথে মজাক উড়াই মাত্র আসলে আমরা তাদের সাথে নেই আমরা তোমাদের শ্রেণীর অন্তর্গত তাদেরকে যখন বলা হয় যে তোমরা জমি ফসাদ করো না তোমরা জমিতে ফসা ছড়িয়ে না দাঙ্গা হাঙ্গা ছড়িয়ে না অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করো না মুসলে আমরা তো কাজ করি। আমরা তো সমাজ গঠনের কাজ করছি সমাজ বিনির্মাণের কাজ করছি সমাজ রিফর্মের কাজ করছি আমরা সমাজ সংস্কারের কাজ করছি আল্লাহ ভাগবনের সমাজ যারা ধ্বংস করে নষ্ট করে ওদের দাবি হলো ওরা সমাজে ভালো করে এই মারাত্মক এই জাতীয় রোগী যারা যারা নিজেরাই নিজেদের জন্য এই পেশা বেশি নিয়েছে এবং খারাপ কাজকে যারা ভালো মনে করে নিয়েছে আর রোগী থাকাটাই যারা সুস্থতা মেনে নিয়েছে তাদেরকে আপনি ভালো করবেন কি দিয়ে তাদের তো ভালো হওয়ার লক্ষণ খুবই কম কারণ এই মরণ ব্যাধি তাদেরকে ধরে বসেছে এটার হাত থেকে খুব কম লোক মুক্তি পেয়েছে আল্লাহকে আমাদের রক্ষা করুন কিন্তু কোরআনের কাছে যদি এসে কোরআন যদি তেলাওয়াত করে কোরআন যদি পাঠ করে সেই রোগটা ইনশাল্লাহ দূরে সো যাবে পৃথিবীতে আরেক প্রকার রোগ রয়েছে প্রথম বলেছে কুফুরি এবং নেফাঁকের রোগ কুফুরি রোগ নেফাকের সাথে একটু সহজ নেফাকের রোগ বড় মারাত্মক দ্বিতীয় হলো মনস্তাত্ত্বিক রোগ সাইকোলজিক্যাল ডিজিজ তৃতীয় হলো দৈহিক রোগ দেহের মধ্যে যে রোগ হয় দেহের মধ্যে যে বেধি হয় অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন ধরনের সিমটম প্রকাশ পায় মানুষ অসুস্থ হয়ে পড়ে সেই রোগও রয়েছে কোরআন সব রোগের চিকিৎসা নিয়ে এসেছে পৃথিবীতে এর অর্থ এই নয় যে পৃথিবীতে মানুষের আবিষ্কার চিকিৎসা ব্যবস্থা স্বর্ণপন্ন প্রত্যেক রোগের জন্য চিকিৎসা রয়েছে মা আনজাল আল্লাহমিন দা ইল্লা আনজাল আহ দাওয়া আল্লাপাক পৃথিবীতে যত রোগ দিয়েছেন তার জন্য তিনি ঔষধও দিয়েছেন সম্মানিত সারা পৃথিবীর পৃথিবীর দর্শক শ্রোতা ছোট্ট একটি বিরতির পরে আমরা আবার বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি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 সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা আমরা আলোচনা করছিলাম ব্রেকের আগে যে কোরআন হলো শিফা সুস্থতা দান করে সকল রোগের জন্য সকল রোগের সেফা দান করে তার মধ্যে কুফুরি এবং নেফাঁকের ডিজিজ এই যে ব্যায়াম এখান থেকেও কোরআন মানুষকে মুক্তি দিতে পারে দুই নম্বর ডিজিজ আমরা দেখেছি কুফুরি নেফাঁকে যাই হোক না কেন সাথে থাকতেও পারে কিন্তু মনস্তাত্ত্বিক ব্যায়াম সাইকোলজিক্যাল ডিজিজ পৃথিবীতে এর কি চিকিৎসা হতে পারে যদিও এখন মনস্তাত্ত্বিক রোগের বহু চিকিৎসার কথা বলা হয়ে থাকে মানুষ সেখানে চিকিৎসা দেন কিছু বিধিবিধান দেন কিছু ব্যবস্থাপনা দেন এরকম করো সেরকম করো মনটাকে সংযত করো অনেকে আবার ধ্যান শিখান কেউ হয়তোবা কনসেন্ট্রেশন শিখান বহুত কিছু শেখানের পরেও দেখা যায় যে এই রোগের তো চিকিৎসা হতে পারে না কি চিকিৎসা করবে সে তো পড়ে গেছে এমন একটা সমস্যায় ডাক্তার ইঞ্জেকশন দিয়েও কিছু করতে পারে না ডাক্তার অপারেশনের তার কোনো জায়গা নেই এখানে ট্যাবলেট খেয়েও কিছু হয় না থেরাপি নিয়েও তো কিছু হয় না কেননা অন্তর মন চিন্তাভাবনা সেটা তো আর দেখা যায় না সেখানে কি করবে পাশ্চাত্যে এই রোগের সমস্যা খুবই বেশি অনেকেই বলে থাকেন যে ভাত কাপড় আর বাসস্থান এই সমস্যার সমাধান হলেই মানুষের আর কোনো সমস্যা থাকে না কিন্তু আমি বলবো, যে পাশ্চাত্যে তো তাদের ভাতের ব্যবস্থা আছে রুটির ব্যবস্থা আছে খাদ্যের পর্যাপ্ত ব্যবস্থা আছে পানীয় পর্যাপ্ত ব্যবস্থা আছে প্রসাদ তারা জীবন কাটান সেখানে এসির ব্যবস্থা আছে যাতায়াতের ব্যবস্থা আছে বয়স্ক ভাতার ব্যবস্থা আছে মানুষের জীবনের যত ধরনের সুযোগ সুবিধার প্রয়োজন অনেক দেশেই সেগুলা অনেক দেওয়া হয়েছে নারীর সুবিধা আছে দাম্পত্য জীবনের সুবিধা কাটে অবিবাহ বহির্ভূত অত্যন্ত মারাত্মক সম্পর্ক খারাপ সম্পর্ক যেটা সেগুলাও সে দেশে উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও তো মানুষের সুখ নেই মানুষের শান্তি নেই মানুষের ছটফটানি তো শেষ হচ্ছে না লক্ষ লক্ষ নয় কোটি মানুষ সে সকল দেশে মনস্তাত্ত্বিক রোগে মানসিক রোগে সাইকোলজিক্যাল ডিজিজে আক্রান্ত কেন সেখান থেকে মুক্ত হওয়ার কি পথ আছে কিভাবে মানুষ সেখান থেকে মুক্তি পেতে পারে মুক্তি পাওয়ার মূলত কোনো পথ নেই আজকে ডাক্তার সাহেব হয়তোবা কিছু ব্যবস্থাপনা দিয়ে দেবেন কিছু বিধি দিয়ে দেবেন কিছু পালনের ব্যবস্থাপনা দিয়ে দেবেন কিছু কনসেন্ট্রেশনের ব্যবস্থা দিয়ে দেবেন কিছু চিন্তা ভাবনার কথা দিয়ে দেবেন কিছু আগে পিছে কিছু কাজকর্মের কথা বলে দেবেন কিছু সান্ত্বনা বাণী দিয়ে দেবেন কিছু আত্মতৃপ্তিমূলক ব্রেনের প্রশান্তমূলক কিছু কথাবার্তা শুনিয়ে বিদায়ী করে দেবেন কিন্তু তাতে কি দূর হবে দূর হবার নয় মানুষ না খেয়ে যে দুশ্চিন্তা করে তার সে খেয়ে যারা দুশ্চিন্তা করে সে দুশ্চিন্তা অনেক বেশি বিবাহ করতে না পেরে যে দুশ্চিন্তা অভাব দেশে দুশ্চিন্তা যার দেশেতা মনস্তাতটার কারণ কি কারণ হলো ম্যান ডাজ নট লিভ অন ব্রেড অ্যালন মানুষ শুধু খাদ্য পানীয় পোশাক পরিচ্ছন্দ চিকিৎসা বা বাসস্থান দিয়ে শান্তি পেতে পারে না তার যোগসূত্র থাকতে হবে যেখান থেকে সে মানুষ এসেছে সেই জগতের সাথে মানুষের যদি কোনো ধরনের যোগাযোগ না থাকে সে তো শিকড় শূন্য শিকড় শূন্য গাছ যেরকম বাঁচতে পারে না ঠিক সেরকম আল্লাহর সাথে স্রষ্টার সাথে সম্পর্কবিহীন কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না তৃপ্তিতে থাকতে পারে না মনের দিক থেকে সে স্বস্তিতে থাকতে পারে না এটা তো হতে পারে না এই জন্য কোরআনে কারিম বলেছেন বিরাশি নম্বর আয়াত আল্লাহাক বলছেন কোরআন অবতীর্ণ করছে কোরআনে মা হুয়া শিফা যেখানে শিফা রয়েছে কিউর রয়েছে সেখানে অত্যাচারী যারা জাগার কাজ জাগায় করে না ব্য জাগায় করে বা যা যেখানে করা উচিত সেখানে তারা করে না অপ্রযোজ্য ভাবে তারা চলাফেরা করে তাদের জন্য ধ্বংস ছাড়া তো ছাড়া আর কি বা হতে পারে মনস্তাত্ত্বিক চিন্তা করতে করতে করতে কোথাও হয়তো পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আশ্রয় কিছুদিন কাটায় কিন্তু হোটেলে মোটেলে কাটায় মদ খেয়ে বুধ হয়ে পড়ে থাকে কিংবা অবৈধ নারীর সঙ্গে তারা জীবন কাটায় না হয় সাগর পারে কোথাও তারা তো জানে না কোথার থেকে এসেছে কোথায় তারা ফিরে যাবে কাজেই তাদের কোথাও শান্তি নেই অস্বস্তিকর এক শিকড় বিহীন তাদের জীবন আল্লাহবাক বলেছেন আরো আয়াত নম্বর সাতান্ন আল্লাপাক বলছেন হে মানুষেরা খালি মুমিন্দ্রিকে ডাকেন নেই আল্লাহ পাক সকল মানুষকেই ডাক দিয়েছেন কে কোথায় কোন সমস্যা আছে মনস্তাত্ত্বিক দিক থেকে তোমরা আসো কত ডাক্তারের কাছে ঘুরছো যাও ডাক্তারের কাছে নিষেধ নাই কিন্তু একবার কোরআনের কাছে আসো না এখানে তো মওজা তোমাদের স্রষ্টা সেই রব্যের পক্ষ থেকে তোমাদের কাছে ওয়াজ এসেছে নসিহত এসেছে ব্যবস্থাপনা এসেছে বিধিবিধান দিয়ে দিচ্ছে তোমাদেরকে যত অস্বস্তি অশান্তি রয়েছে তার শেফা তো রয়েছে এই কোরআনের মধ্যে হুদাউ রহমাত উল্লির মিনের জন্য এটা হলো হেদায়েত এবং তাদের জন্য এটা হলো রহমত আল্লাবা কারো বলেন আমি যদি আরো চমৎকার ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হলো না আয়াত চমৎকার ভাবে ব্যাখ্যা করাই আছে কিন্তু তারা একটা ফালতু বাজে অজুহাত উপস্থাপন করত। আল্লাহ বলে আরবি কোরআন আরবি না আয় বড় কথা নয় আরবি ভাষায় না অনারব ভাষায় সেটা বড় কথা নয় বড় কথা হল হও আজমি হো পৃথিবীর কোনো দেশের বাসিন্দা তুমি হও না কেন তুমি যদি ইমান আনো কোরআন কোন ভাষায় অবতীর্ণ হয়েছে সেটা বড় কথা না কুল হু আমানু হুদা। বলে দাও যে কোরআন যারা ইমান এনেছে তাদের জন্য হুদা তাদের জন্য পথ দেখাবে তাদের জন্য এটা গাইড তাদের জন্য একটা রাস্তা প্রদর্শন করবে ওশিফা আর এটা তাদেরকে শিফা দিবে নিরাময় দিবে রোগ মুক্তি দিবে। মনে রোগ মাথার রোগ প্রের রোগ অশান্তির রোগ যত প্রকার রোগ আছে চাঞ্চল্যের রোগ অস্বস্তির রোগ সকল রোগ থেকে আল্লাপাক এই করে আনি আল্লাপাকে এই কোরআনের মাধ্যমে মুক্তি দিবে সকলকে এই দিয়ে খেয়াল রাখতে হবে আল্লাপাক আরো স্পষ্ট ভাই বলছেন যারা ইমান এনেছে আর আল্লাহর স্মরণে যাদের দিল স্থির হয়ে গেছে মনটা শান্ত হয়ে গেছে মনটা স্থাপিত হয়ে গেছে দৃঢ় হয়ে গেছে শান্তি তারা পেয়ে গেছে যারা আল্লাহর ইমান এনেছে অতাত্মাণ্য কোনোভূমির দেখ্লা আল্লাহ দেখে আল্লাহর স্মরণে আল্লাহর কাছে আশ্রয়ে আল্লাহর দায়িত্বে তাদের মন যদি স্থির হয়ে যেয়ে সাথে শান্ত হয়ে যেয়ে থাকে তাহলে আল্লাহ বেদিক্রিল্ল কুলুব আত্মা শান্ত হয় দেলে শান্তি পায় দেল স্থির হয় মনের চাঞ্চল্য দূর হয় মনস্তাত্ত্বিক রোগ দূর হয় ব্রেনের পেরিসানি দূর হয় কাজেই তোমার যদি শান্তি পেতে হয় তোমার যদি হয় আল্লাহর পক্ষ থেকে যাব। আল্লাহ জন্য নিবেদিত হবে আল্লাহর হাতে সবকিছু এই বিশ্বাস যখন বান্দার ইমান আনার সাথে সাথে হয়ে গেল সেই স্থির কিছু সময়ের জন্য চঞ্চল হতেই পারে কিন্তু স্থির ভাবে না পাওয়ার বেদনায় মাল হারানোর বেদনায় এবং পাওয়ার অতিরিক্ত আশায়ও মানুষের মধ্যে দারুণ রোগের সৃষ্টি করে কেউবা বা বিরোহ বেদনায় অতিরিক্ত কাতর হয় কেউবা বা কারো মৃত্যু যন্ত্রণায় ছটফট করে থাকে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য হলো ক্রান্ত হও ধীর হও, স্থির হও শরীয়তের বিধিবিধান মেনে চলো আসোই কোরআনের কাছে কোরআন তেল করো কোরআন পাঠ করো রাসুলের পথে আসো মনস্তাত্ত্বিক শান্তি ইনশাল্লাহ তুমি সেখানেই খুঁজে পাবে সম্মানিত পৃষ্ঠবীর সারা বিশ্বের দর্শক শ্রোতা আমি কোরআনের রোগ নিরাময়ের উপরে মনস্তাত্ত্বিক আলোচনা করলাম পরবর্তী আলোচনায় আরো অন্যান্য কি কি চিকিৎসা আছে আহ্বান জানে আমি আজকের বক্তব্য এখানেই শেষ করছি আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আমল যতক্ষণ না আমল এ বদত কবুল সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। দেখুন ইসলামের মৌলিক প্রতি শনিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় জাকিরের আন্তরিক বার্তা ধর্মত্ত্বের কোষ্টি পাথর একশো বারো নম্বর সুরা আয়াত এক থেকে চার কল আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদিতীয় আল্লাহ আল্লাহ उल्लेख करम्बर खंडेल फजाइल कुरान उम्बर तिर हादिस नम्बर पांच तेत सला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 तार कोनो उपासना करें ताकि सुराई खलास दिए जाते मानव